দর্শক মন্ডলী ইসলামী অর্থনীতি আলোচনাতে হালাল হারাম সম্পর্কে আপনারা শুনছেন পিস বাংলা থেকে আজকের এই বৈঠকে আমরা আলোচনা করবো এক মানুষের কথা যারা উপার্জন করে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 কথা বলবেন না কত বড় পাপ করবেন না হৃদায়তের বিনিময়ে গুমরাহি ক্রয় করে থাকে তারা সুপথের বিনিময়ে কুপথ ক্রয় করে থাকে ওলা আজাবিল মাঘ ফেরা আর মাঘ ফেরাতের বিনিময়ে আজাব কে গ্রহণ করে থাকে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 যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল কিন্তু এ কথা তারা পৃষ্ঠ পিছিয়ে নিক্ষেপ করলো পিছনে ফেলে দিল মানে অগ্রাহ্য করলো সামান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 কিছু আছে যারা লেখাপড়া অথ জানে না এমনি আর কি লেখাপড়া জানে না ইন হুম্লা তারা বেশিরভাগ ধারণা ধারণার বশবর্তী হয়ে যাতে করে স্বল্প মূল্য সে গ্রহণ করতে পারে বিশাল জিনিস এত বড় অপবাদ দিয়ে আল্লাহর নামে চালিয়ে দিয়ে সেই মাধ্যমে তারা কি করে উপার্জন করে সামান্য এক শ্রীবন আর তারা যা উপার্জন করে কামাই করে তাও তাদের জন্য দুর্ভোগ সে যুগে ছিল আল্লাহ সতর্ক করেছেন সুরাব বাকারা উনাশি নম্বর এই সতর্ক করার উদ্দেশ্য হল যে আমরাও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 তো আপনার নিয়ত আছে যে হজ করতে গেলে মক্কায় গিয়ে ব্যবসা করব। আপনার ব্যবসার মাল আছে মক্কায় নিয়ে যাবেন কিমা মক্কা থেকে ব্যবসার মাল নিয়ে এসে ইন্ডিয়াতে বিক্রি করবেন যদি এরকম উদ্দেশ্য হয় আপনার হজ হবে কি করলে হজ হবে কিন্তু আল্লাহ তালা বলছিলাম রব্বিকুম যদি তোমরা হজে গিয়ে ব্যবসা করো সমস্যা নেই তো আল্লাহর অনুমতি রয়েছে এখানে আপনাকে শুধু একটা সূক্ষ্ম জিনিস বুঝতে হবে মুখ্য উদ্দেশ্য যদি হজ হয়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 কোরআন শিখে সে লোকের কাছে লোক সমাজে গর্ব করে আমি কারি আমি হাফেজ আমি আলেম গর্ব করে থাকে এই এক মানুষ ওয়ারাজুলন ইয়স্তাউ বিহি আর এমন এক শ্রেণীর মানুষ যে কোরআন দ্বারা ভক্ষণ করে থাকে কোরআন দ্বারা পেট চালায় পেট পূজা করে ওয়ার্জলুন ইয়করাহুল্লাহ আর তৃতীয় ব্যক্তি যে আল্লাহর উদ্দেশ্যে কোরআন পাঠ করে থাকে কোনটা ভালো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 কারণ ভবিষ্যতে এমন এক সম্প্রদায় আসবে যে সম্প্রদায় কোরআন পাঠ করে মানুষের কাছে জাচিহিঙ্গা করবে দেখলেন কোরআনকে বেসাতি বানিয়ে উপার্জন করবে অথচ কোরআনের মাধ্যমে কার কাছে চাও আল্লাহর কাছে চাও রাসুল্লাহম আরো বলছেন তাল নামুল কোরআনা কোরআন শিক্ষা কর তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় কোরআন শিক্ষা করো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 প্রতিষ্ঠা লাভ করবে এর জন্য সুসংবাদ দাও তারপরে রাসুল্লাহাম বলছেন যে ব্যক্তি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 তারা কি গুণাগার হইতে হবে তাদেরকে ওই বক্তাদেরকে নেসার জন্য যে যারা এই বক্তাকে ব্যবহার করে যারা ভারা বক্তাদেরকে নিয়ে এসে বক্তিটা করায় তারা কি গুণাগার হবে যদি বোঝেন যে তাদের কাজটা অন্যায় এইভাবে রেট বেঁধে নিয়ে জোর করে টাকা আদায় করা সমাজের কাছ থেকে এটা জায়েজ নয় তাহলে পড়ে তাদের অন্যায় হবে অন্যায় কাজের সহযোগিতা অন্যায় আল্লাহ তালি শবাইকে তোফিক দেখোস্ল নবীীন মোহামদাল